আবু উমামা রজা আল্লাহ তাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একবার আমরা উমার ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ এর সঙ্গে জুহরের সালাত আদায় করলাম অতপর সেখান হতে বেরিয়ে আনাস ইবনু মালিক রাজা আল্লাহ তাল্লান্ন এর নিকট গেলাম আমরা গিয়ে তাকে আশরের সালাত আদায় রত পেলাম আমি তাকে বললাম চাচা এ কোন সালাদ যা আপনি আদায় করলেন তিনি বললেন আসরের সালাত আর এ হল আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সালাত যা আমরা তার সাথে আদায় করতাম